আবু সাহিদ খুজরি রদিয়াল্লাহ ত আলাহ সূত্রে নাবি সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন জুমুয়ার দিন প্রত্যেক বয়সপ্রাপ্ত মুসলিমের গোসল করা ওয়াজিব